আলহামদুলিল্লাহ আমরা হাদী শরীফ থেকে ধারাবাহিক আলোচনা শুনে আসছি আর বিষয় হচ্ছে আর রাকা এক ওই সমস্ত হাদিস যা মানুষের অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসে আল্লাহ তালার কাছাকাছি নিয়ে আসেন দুনিয়ার মহকুমিয়ে আখেরাতের লোভ পায়দা করে আমরা আলোচনা করেছিলাম মানুষের ইজ্জ আবরুল সংরক্ষণ চরিত্রকে হেফাজতের সচেষ্ট থাকা কত গুরুত্ব এবং এর লঙ্ঘন কত ক্ষতি হয়ে যেতে পারে এ বিষয়ে আমরা আরেকটি হাজিস থেকে আজকে আলোচনা শুরু করি আপনারা অনেকে হতে শুনেছেন আমরা আবার আমাদেরকে রিমাইন্ডার দিই বনি ইসরায়েলের একটি ঘটনা আবদুল্লাহ ইবিন আহম ইবুল খাতা আনুমা বলেন রাসুল্লাহ সালামকে বলতে শুনেছি তোমাদের পূর্বের জাতিগুলোর জন লোক একসঙ্গে একদিকে রওনা হয়েছিল হাত আ তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করা উপলক্ষে যাত্রা বিরতি করলেন রাতের বেলায় একটি গুহার মধ্যে রাত্র কাটালেন সেখানে রাত্রেন জবালে আলে হিমুল গার্ক হয়তো একটু বৃষ্টি হল যার ফলে একটা পাথর উপরে থেকে এসে হেভি একটা পাথর চাটান গুহার মুখের মধ্যে এমনভাবে পড়ে। গুহার দরওয়াজা গহপা বন্ধ হয়ে গেল ক্লোজ হয়ে গেল এখন ওনারা বের হওয়ার আর কোনো রাস্তা নেই কতক্ষণ ধাক্কা ধাক্কি করে দেখলেন এত হেভি ওই দুই চারজন বীর জন এই পাথরকে সরানোর কোন সম্ভাবনা নেই ওনারা তো মাত্র তিনজন এখন ওনারা চিন্তা করলেন কি করা যায় ইল্লা ফকালা ইনতাম আলিকুম তারা ভালো মুসলিম ছিলেন দিনদার ছিলেন তারা বুঝলেন যে আজকে এই পাথর স্মরণের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই তারা চিৎকার করলে কোনো মানুষ শুনবে না এখানে আশেপাশে মানুষও নেই চিৎকার করলেও শুনবে না পাথরের কারণে কাজে তাদের সামনে নিশ্চিত মৃত্যু ছাড়া আর কিছু নেই তবে আল্লাহ তাল্লা চাইলে তো সকল বিপদ থেকে উদ্ধার করতে পারে চলো আমরা আল্লাহর কাছে কাঁদি চাই যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন তবে ওনারা দিনদার মানুষ ছিলেন ভালো মুসলিম ছিলেন ওনারা বুঝতেন যে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় তখন আল্লাহ তালার কাছে নেক আমলের দোহাই দিয়ে দরখাস্ত করেছি এটা যদি আপনার হয়ে থাকে না আল্লাহ সে আমলটার উচিলে আজকে আমাদের বিপদ দূর করে দেন চলো আমরা তিনজনে তিনটা নিজেদের একান্ত আমল যে আমলটা মনে করি যে আমরা অনেক কষ্ট হয়েছে আমলটা করতে কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমলটা করেছি দেখিনি আল্লাহ সে আমলটা কবুল করে আমাদেরকে সাহায্য করে কলারাজুল মিন হুম আল্লাহমা ক্যান আলিয়া বাহে খান কাবির আন আল্লাহ আপনি জানেন আমার মাতা পিতা ছিল দুইজনে বুড়ো হয়ে গেছেন কাবুল আহলান ওয়ালাহা আহলান আমি দিনে কাজ করে যে নিয়ে বাসায় আসতাম দুধ জোগাড় করতাম করে এই দুধের বাটিটা আগে মা বাবাকে দিতাম তারা খেতেন তারপরে আমি বা ছেলে মেয়ে তাদেরকে খাওয়াতাম ওনাদের আগে আমরা কোনোদিন ছেলে খাইতে দেয়নি তারপরে ফানা আবি আর মা আমি যখন অনেক দূরে বনে বাজারে গিয়েছিলাম সেদিন আসতে অনেক দেরি হয়ে যায় দুধ নিয়ে আসতে পসতে পসতে বাদু দুধ দোহাতে অনেক রাত্র হয়ে গেল দুধ নিয়ে আসলাম আব্বা মাকে খাওয়াবো দেখি যে অপেক্ষা করতে করতে ওনারা ঘুমিয়ে পড়েছে। দুজনে ঘুমিয়ে গেলেন তাহালাবাহা গাবু কাহুমা না এমাই তারা ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম আমি জাগিয়ে দেব না হঠাৎ করে কষ্ট হবে আমি দাঁড়িয়ে থাকি কাবুলাহুমা আহলান আহ মা আহলান তাদেরকে জাগালাম না অপেক্ষা করলাম আর তাদের আগে ছেলে মেয়ে স্ত্রী কাউকে আমি নিজেও খেলাম না ফালা বেস টু ও আলাইয়া দেয় আম তাদের ওই কাদাহা হাত্তা বারাকাল ফজর আমি দুধের বাটি নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে থাকলাম যখনই তারা উঠেন একটু এ বাসবাস করতে তখন দুধ খাওয়াবো এই অপেক্ষা করতে করতে করতে করতে সকাল হয়ে গেল ফজরের সময় উদিত হয়ে গেল সবই যেহেতু এত দাগাও আইন দেখা দামাই আর আমার বাচ্চাগুলো খুদার যন্ত্রণা আমার পায়ের কাছে এসে গোড়াগড়ি করছে এরপরে আমি বললাম যে ওদেরকে খাওয়াবো না আব্বা আমাকে না খাবো দেখি না আরেকটু করি আর একটু যেগে ওনার আমাকে দেখলেন আমি দাঁড়িয়েছে দুধ নিয়ে ওনারা নিয়ে পান করলেন এরপরে বাচ্চাদেরকে পান করালাম অনেক বড় কাজ না অনেক বড় স্যাক্রিফাইস আল্লাহ আওয়াজ হেক আল্লাহ এই কাজটা যদি আপনার উদ্দেশ্যে করে থাকি আপনি আমার নিয়ত জানেন যে মা বাবাকে সম্মান কেন করেছি তাদের হককে প্রায়োরিটি দিয়েছি কেন শুধু আপনার সন্তুষ্টির দিকে তাকিয়ে যে আপনি খুশি হবেন আপনি কবুর করবেন এই নিয়তে করেছি তাই যদি হয় আল্লাহ আল্লাহরা সেই কাজ যদি আপনি কবুর করে থাকেন আল্লাহ তাহলে আজকে দরখাস্ত দেয় ওই কাজের উশিলা যে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে গুহার সামনে পতিত হওয়া হেভি পাথরটা একটু সরিয়ে দিন এখন দ্বিতীয় জন কলাল আঃমাহ ইমন আমিন আল্লাহ আপনি জানেন যে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন চাচা বোন আহাব্বা নাসি ই কফিরে ওয়াইয়াতিন কিন্তু ওহেবুহা কাহা আসাদি মাইহবু নিসা তাকে আমি এত ভালোবেসেছিলাম তার প্রতি আমার এত আসক্তি ছিল যে একজন পুরুষ একজন মহিলাকে যতটুকুন কামনা করতে পারে কামনা বাসনা তার প্রতি আমার সে চূড়ান্ত পর্যায় ছিল আপনি জানেন কিন্তু আলান তেন আত্মিননি আমি বহুবার চেষ্টা করেছি তার কাছে যেতে তার সঙ্গে অবৈধ মেলামেশার প্রস্তাব নিয়ে বহুবার গিয়েছি কিন্তু কোনো দিন সে রাজি হয়নি কোনো দিবসে রাজি হয়নি বহুবার চেষ্টা করে ফেল করেছি দুর্ভিক্ষ এসে সেগুলো এই দুর্ভিক্ষের শিকার তারা হয়ে গেলেন সেই ফ্যামিলি ফাজী তাই তুহা এসি আদিনার এ মহিলা আমার কাছে চলে আসলো যে তুমি তো ধনী মানুষ আমরা খুব অভাব পড়ে গেছি না খেয়ে মরার অবস্থা ছোট ভাই বোনগুলো ঘরে আমাকে কিছু পয়সা দাও খুব দরকার একশো দিনার স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিলাম আলা ফা আল্লাফাফা দিলাম এমনি দেয়নি তার সঙ্গে কথা হলো যে দেবতা আমি তোমার কাছে কি চাই বহুদিন থেকে ঘুর ঘুর করেছি তুমি জানো তোমার শরীর আমাকে দিতে হবে এই শর্তে একশো বিশ দিনার দিলাম তার কোনো উপায় ছিল না সে রাজি হয়ে গেল এরপরে আমি যখন তার দিকে অগ্রসর হলাম আমি আমার কাজে তার দিকে যখন ঝাঁপিয়ে পড়লাম তখন দেখি যে সে আমাকে লক্ষ্য করে বলল এলা হাক্কে সে আমাকে বলে বসলো আল্লাহকে ভয় করো আমার কুমারিত্ব নষ্ট করো না তোমার সঙ্গে আমার এই সম্পর্ক বৈধ নয় অবৈধ আল্লাহ তালা সহ্য করবেন না হারাম না যাই খবরদার আল্লাহকে ভয় কর এই কথা বলে দিল মহিলা তারপরে এই কথা বলার পরে ফনসারু আনহা পহি আহাবু আল্লাহ সে যখন বলে ইতকে আল্লাহকে ভয় করো। আল্লাহ আপনি জানেন আপনার ভয় আমার দিলে তখন এসে গেল আমি উঠে চলে আসলাম আর অগ্রসর হইনি আল্লাহ আমি আমাকে নিয়ন্ত্রণ করে ফেলেছি আপনার ভয়ে আর তাকে বলে দিয়েছি তুমি আমাকে আল্লাহর ভয়ের কথা শুনিয়েছ আমি আল্লাহর ভয়ে সরে এসেছি একশো বিশ দিন জন্য আমি করে থাকি আপনার ভয় করে থাকি আপনি জানেন আমার দিলের অবস্থা ফরুজ আন্না মানুফি তাহলে আল্লাহ আজকে যে বিপদগ্রস্ত হয়ে গেছি সেই কাজটাকে কবুল করে আপনি মেহরবানি করে এই পাথরটা ছড়িয়ে দিয়ে আমাদেরকে উদ্ধার করে দেন ফান আরেকটু দূর হয়ে গেল পাথরটা কিন্তু এখনো বের হওয়ার মতো জায়গা হয়নি তিন নম্বর যেন উঠলেন তিনি বলেন আল্লাহ আপনি জানেন আমি কিছু লোকে কাজের লোক নিয়েছিলাম আমার কাজ করে দেওয়ার জন্য। সবাই এসে কাজের শেষে তাদের পাওনা নিয়ে চলে গেলো পারিশ্রমিক নিয়ে চলে গেল। একটা লোক আসেনি কেন তার কি হলো জানি না আমি দেখলাম যে ওই লোকটা তো আসেনি তার পাওনাটা তার মজুরিটা আমি রেখে দিলাম এক জায়গায় পরে চিন্তা করলাম যে সে আসলে দেব কিন্তু অনেক দিন হয়ে গেল সে আসেনি তখন আমি চিন্তা করলাম তার টাকাটা পড়ে আছে এটা কি একটা কাজে লাগাই তখন আমি কি করলাম একটা ছাগল কিনলাম কিনে আস্তে আস্তে এটাকে পারলাম এটা বড় হলো এরপরে এটা বাচ্চা দিলো এরপরে সেগুলো বাচ্চা দিল, বাচ্চাগুলো বাচ্চা দিল বাচ্চাগুলো বাচ্চা দিল কয়েক জেনারেশন হয়ে গেলে বিরাট ছাগলের পাল হয়ে গেল এক ছাগল থেকে আমি এগুলা কখনো হাত দেইনি তার মাল হিসাবে এগুলাকে আমি এইভাবে রক্ষণাবেক্ষণ করেছি এবং বহু বছর পরে সে আমার কাছে আসলো ফেজা আনীবা দাহিনা আব্দাল্লা আদি লাইয়া আজরি এসে বললো যে দেখো তোমার মনে আছে আমি তোমার কাজ করেছিলাম কাজ করার পর বেতন নেওয়ার আগে আমি চলে গিয়েছিলাম একটা অসুবিধা হয়ে গেছিল আসতে পারিনি আমার বেতন নিতে এসেছি আমার বেতনটা দাও এখন দর্শক মন্ডলী এই মুহূর্তে আমাদের একটা বিরতি টাইম চলে এসেছে এই কাহিনীটা আমরা শেষ করবো ইনশাল্লাহ বিরতির পর অবিল্লাহ তৌফিক আসসালাম আসসালাম আলাইকুম আহমতুল দর্শক মন্ডলী আমরা একটি হাজির শুনে আসছিলাম বিপদগ্রস্ত হয়ে বনি তিন জন লোক কোনো এক সময়ে একসঙ্গে একদিকে রওনা হয়েছিল হাত্তা আওয়াহুল মাবিত তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করা উপলক্ষে যাত্রা বিরতি করলেন রাতের বেলায় একটি গুহার মধ্যে রাত্র কাটালেন হাত্তা আওয়াহুল মাবিত ইলাকারিনুহ একটি গুহার মধ্যে ঢুকলেন সেখানে রাত্র কাটালেন হয়তো একটু বৃষ্টি হলো যার ফলে একটা পাথর উপরে থেকে এসে হেভি একটা পাথর চাটান গুহার মুখের মধ্যে এমনভাবে পড়ে গুহার দরওয়াজা গহাপটটা বন্ধ হয়ে গেল ক্লোজ হয়ে গেল এখন ওনারা বের হওয়ার আর কোনো রাস্তা নেই অতক্ষণ ধাক্কা ধাক্কি করে দেখলেন এত হেভি ওই দুই চারজন বীর জনে পাথরকে সরানোর কোনো সম্ভাবনা নেই ওনারা তো মাত্র তিনজন এখন ওনারা চিন্তা করলেন কি করা যায় সকাল ইন্ন হুলাই মিনহাদ আল্লাহ হাবিস তারা ভালো মুসলিম ছিলেন দিনদার ছিলেন তারা বুঝলেন যে আজকে এই পাথর স্মরণের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই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 যে আল্লাহ অমুক দিন এই নেই এটা যদি আপনার পছন্দ হয়ে থাকেন আল্লাহ সে আমলটা রুশিলে আজকে আমাদের বিপদ দূর করে দেন চলো আমরা তিনটা নিজেদের আমল যে করি যে আমরা অনেক কষ্ট হয়েছে আমলটা করতে কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমলটা করেছি দেখিনি আল্লাহ সেই আমলটা কবুল করে আমাদেরকে সাহায্য করে তিন নম্বর জনের কাহিনীতে আমরা ছিলাম তিনি হচ্ছেন ওই লোক যে তার শ্রমিকের বেতন দিতে পারেননি শ্রমিক চলে গিয়েছিল বহু বছর পরে আসলো তিনি শ্রমিকের বেতনের টাকাটা কাজে লাগিয়ে ইনভেস্ট করলেন এবং বড় ধরনের বিরাট ছাগলের পাল বিরাট একটা সম্পদ তার তৈরি হয়ে গেল আল্লাহ তালা খায়ের বরক দিয়েছিলেন যখন সেই লোকটি আসলো বহু বছর পরে এসে বললেন হিয়া আব্দাল্লাহ আদি ই আজরি হে আল্লাহর বান্দা আমার বেতনটা দেন বহুদিন আমি বেতন নিতে আসতে পারিনি মিনাল আমি তাকে বললাম যে দেখো ওই যে ওই জায়গায় ছাগল আছে গরু আছে উট আছে এবং এগুলোকে রাখার জন্য আরো কতগুলো কৃতদাস এগুলো টাকা দিয়ে খরিদ করেছি এই সবগুলা তোমার বেতনের মাল তোমার মাল নিয়ে যাও আব্দাল আল্লাহ সে লোকটা আমাকে বলল আল্লাহর বান্দা আপনি আমার সঙ্গে কি মস্কারি করেন বিদ্রুপ করেন আপনি আমার সাথে ঠাট্টা করেন প্লিজ বেতনটা দিন আমার সঙ্গে ঠাট্টা করবেন না ফাঁকুল্লা আস্তে আস্তে আমি বললাম কোনো ঠাট্টা বিদ্রুপ করি না এই সব তোমার মাল তোমার মালকে আমি কিভাবে ইনভেস্ট করে কাজে লাগিয়ে এত বড় সম্পদ করেছি রক্ষণাবেক্ষণ করেছি তুমি কোনোদিন যদি আসো তুমি নিয়ে যাবা এগুলো সব তোমার সম্পদ আমি সত্যি বলছি সে কনফার্ম হলো হওয়ার পরে যখন দেখলো এগুলো ঠিকই সব তার মাল াহু ফাস্টাকু ফাল হুসাইয়া তখন সে খুশি হয়ে এই সব মাল নিয়ে গেল সাগল, ভেড়া উঁট গরু তারপরে কীর্তার গুলো সবগুলো হাঁকিয়ে নিয়ে গেল একটা কিছু রেখে যা নাই আমার জন্য সব নিয়ে গেল আমি দেখলাম সবসময় নিয়ে গেল আমি সব দিয়ে দিছি আল্লাহ ফালতু জালি কবতেফি আল্লাহ এটা যদি আপনার জন্য করে থাকি আপনার ভয়ে করে থাকি আপনার উদ্দেশ্য করে থাকি আপনি জানেন আমার দিনের খবর তাহলে আল্লাহ আপনি আমাদেরকে আজকে বিপদ থেকে উদ্ধার করেন এরপরে সকরা পাথরটা কেমন ভাবে সরল তারা বেরিয়ে আসার পুরো রাস্তা উন্মুক্ত হয়ে গেল গেট খোলা হয়ে গেল তারা বেরিয়ে গেলেন এই হাদিস তিনটি ঘটনা কি শিক্ষা আছে এক নম্বরে বেরুল ওয়ালে দে পিতা মাতার প্রতি সদ আচরণ তাদের খেদমত কত বড় নেমল আমরা পেলাম এখানে দুই নম্বরে হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা মান ইজ্জাতের হেফাজত করা চরিত্রের হেফাজত করা লজ্জাস্থানের হেফাজত করা কত বড় আমল তিন নম্বরে হচ্ছে মানুষের আমানত রক্ষা করা এবং কখনো খেলাফ না করা যার না তাকে ঠিকমতো বুঝিয়ে দেওয়া এটাও আল্লাহ তালার কাছে অনেক বড় আমল এরপরে আমরা আসি যে কিভাবে আল্লাহ আল্লাহতালা চরিত্রের হেফাজতকে পছন্দ করেন এবং কিছু এক্সাম্পল আল্লাহ তারা আমাদের জন্য কোরআন শরীফে পেশ করেছেন একটি এক্সাম্পল তিনি দিয়েছেন ইউসুফ আলাইসালাম সম্পর্কে হাজরত ইউসুফ আল্লাহ সালাম আল্লাহনবী ছিলেন আপনারা জানেন যে তার ভাইরা কুয়ায় যখন নিক্ষেপ করে দিল তারপরে বিক্রি করা হয়ে গেল কৃতদাস হিসাবে তিনি আসলেন মিশরের বাজারে সেখান থেকে কিনে আনল মিশরের বাদশাহ ঘরে তাকে লালন পালন করা হলো তিনি যুবক হয়ে উঠলেন কিশোর থেকে যৌবনে আসলেন আর তার এই বাদশার স্ত্রীর নজর পড়ে গেল ইউসুফের প্রতি বহু চেষ্টা করে সে স্ত্রী তাকে বাগে আনতে পারেনি তিনি তার সতীত্বকে রক্ষা করেছেন তার চরিত্র হেফাজত করেছে। কিন্তু একদিন মহিলা বেপরোয়া হয়ে গেল ঘরে কেউ নাই সে দরদা দরদা সব বন্ধ করে দিল্লা কাতিল ইউসুফের তেইশ থেকে চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তাহলে ঈস করে সে মহিলা তাকে চেষ্টা করলো তার দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের যে রানী যে মালিক সে মহিলা দরজা বন্ধ করে দিল আর বলল যে এখন আসো আমি তোমাকে কি মত চাই তুমি বুঝতেছো ইউ হ্যাভ টু ডু ইট তিনি বললেন মা আদাল আমি আল্লাহর কাছে আশ্রয় চাই চরিত্র নষ্ট হওয়ার মতো কাজ করা থেকে ইন্যাহু রব্বি আসতে না মাসুবাই আমার রব আল্লাহ আমার জন্য কি সুন্দর ঠিকানার ব্যবস্থা করেছিলেন এই ঘরের মধ্যে নিরাপত্তা দিয়েছেন আমি এখন আল্লাহর এই এহসানকে সব আমি ভুলে যাব সব উল্টাই দেব ইনহ আমি জালিম হয়ে যাব এই কাজ করতে গেলে এত বড়ো জুলুম এত বড়ো অন্যায় আমি করতে পারব না হাম্মা বিহা লাউলা মহিলা তো তার প্রতি সাংঘাতিক ঝুঁকে পড়েছিল ইসুফ আল্লাহ সাল্লাম নিজেকে অনেক চেষ্টা করলেন ঝুকে না পড়া থেকে কিন্তু মানুষ তো মানুষের মধ্যে এসে দিতে পারে ধারণা কিন্তু এই ধারণাকে আল্লাহ বেশিক্ষণ থাকতে দেননি লাউলা আবুরহান রব্বি আল্লাহ রব্বুল্লা আলমিন নবীদেরকে মাসুম আসুম হিসাবে টিকে রাখার জন্য তার কিছু মর্যাদা দেখাই দিলেন আল্লাহর সাইন দেখাই দিলেন আল্লাহ নিদর্শনের একটা কিছু দেখাই দিলেন তখন ইসুফ আল্লাহ সাল্লামের মনে সামান্য কিছু যদিও মানুষ হিসাবে কোনো ধরনের প্ররোচনাও যদি কিছু সামান্যও এসে থাকে সেটা সঙ্গে সঙ্গে চলে গেল তিনি আল্লাহ আল্লাহতালার কাছে প্ররোচনার্থে এই নয় যে তিনি মহিলার দিকে ঝুঁকে যাবেন এবং তিনি অন্যায় করবেন প্রশ্নই আসে না কিন্তু যখন ভাবে করতে থাকে তখন মানুষের মনের মধ্যে তো মানুষের এই ধারণা সৃষ্টি হতে পারে এটা তো মানুষ হিসাবে হবে কিন্তু তিনি করবেন না কোনো নবী এতটুকু নাগাবে না তবু আল্লাহ তালা ওনাকে উনি যে নার্সের সঙ্গে যেহাত করছেন সংগ্রাম করছেন সেই জন্য ওনাকে সাহায্য করতে আল্লাহ তালা আলামত দেখিয়ে দিলেন গাইবি একটা চিহ্ন দেখিয়ে দিলেন তখন ওনার ভিতরে ইমানটা আর একটু চাঙ্গা হয়ে উঠল তখন তিনি দড়ে পালনের চেষ্টা করলেন তার ঘটনা আপনারা জানেন এই ঘটনা শেষে আল্লাহ বলেন কেদা আলী কালিনা আমি এটা করেছি যে কোনো ধরনের অন্যায় কাজ মন্দ কাজ ফাহেসা কাজ চরিত্রে বিধ্বংসী কাজ তা দ্বারা যেন না হয় তাকে আমি প্রোটেকশন আরও দিলাম এ মহিলা যেন কামিয়াব না হতে পারে ইন না হুমিন এবার মুখলা সিন কারণ ইসিফ আল্লাহ ইসলাম আমার বাসাই করা বান্দা আল্লাহ তালা ওনাকে হেফাদত করে ফেললেন তাহলে কেউ যদি নফ্সের সঙ্গে সংগ্রাম শুরু করে দেয় নফ্স টানেও দেখে কিন্তু সে বলে না আমি নফসের কথা শুনবো না তাহলে আল্লাহ তালা তাকে সাহায্য করবেন নবী না তাহলেও আল্লাহতালা সাহায্য করবে শুধু নবীকে সাহায্য করবে না মানুষকে সাহায্য না আল্লাহ তালা তাহলে আমরা জানলাম যে কীভাবে চরিত্রের হেফাজত করলে আল্লাহ তালার কাছে এই আমলটা এত গ্রহণযোগ্য হয় এত উন্নত মানের হয় এবং এত পছন্দ করেন আল্লাহ তাল্লাহ আমাদের ইজ্জাত আবরু আমাদের ব্যক্তিত্ব আমাদের দিনদারি আমাদের তাক অপহেশগারি টিকে রাখার জন্য এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ দুনিয়া এবং আখরাতে কামিয়াবি আমাদের জন্য অবধারিত হয়ে আছে আমাদের আলোচনা আজকে এখানে শেষ হয়ে গেল ইনশাল আগামী সেশনের সোনার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি অবিল্লাহ তৌফিক